নবী তার বি দুজনকে বললেন তোমরা এখান থেকে ধরে চলে যাও আমার সাহাবি আসতেছে নবীর বিবি দুজন বলেন আল্লাহ রসুল ইনি তো অন্ধ সাহাবি আবদুল্লাহ ইবনে উন্নত রদি আল্লাহ চকুসবান সাহাবি না অন্ধ অন্ধ নবীর বিবি দুজন বলেন অবু আল্লাহ রসুল ইনি তো অন্ধ ইনি আসলে আমরা চলে যাব কেন ইনি তো আমাদের দেখবেন না প্রতিবাদে আল্লাহ রসুল বলেন যেভাবে আল্লাহ রসুন বলেন ইনি অন্ত সাহাবি হলে তোমরা তো অন্ধ ন তার জন্য তোমাদেরকে দেখা যেমন নিষিদ্ধ তোমাদের জন্য তো তাকে দেখা নিষিদ্ধ এই ঘটনার দ্বারা চির বুঝলেন আপনারা বিন্দ পুরুষ নবীর বিদিগঞ্জে দেখতে পারে। নবীর বিবিগণ ভিন্ন পুরুষে দেখতে পারেন না তাহলে আমার গর্ভধারিণী মায়ের সাথে আমার পর্দা লাগে না কিন্তু নবীর বিবি যে আমার মা তার সাথে পর্দা যাবে কি না তাহলে পবিত্রে আল্লাহ বলেছে নবীর বিবিগণ সমস্ত ভূমির মুসলমানের মা এর ব্যাখ্যা কি পর্দার পর্দার ব্যাপারে মা বা বিয়ের পারে মা পর্দা লাগে যা ব্যাপারে মা নয় বিয়ে করা হারান হিসাবে মা অর্থাৎ তোমার গর্ভধারিণী মাকে বিয়ে করা তোমার জন্য যেমন ভাবে হারাম নবী দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর নবীর বিধবাবে সারা দুনিয়ার সমস্ত মুসলমান পুরুষের জন্য হারাম এর দ্বারা কি বুঝলেন নবীর বিবিদনের মর্যাদা অন্যান্য মুমিন মুসলমানদের মর্যাদার সমান না অনেক উদ্বেগ অনেক আল্লাহ পেক্রব্বুল আলমিন সুরায় আহদাবাদের বত্রিশ নম্বর আয়াতে তাই বলেন বিবিরা তোমাদের মর্যাদা অন্যান্য নারীদের মতন সারা জগতের সমস্ত নারীদের থেকে তোমাদের মর্যাদা আলাদা একা একা উল্লেখ আছে আল্লাহ ফকর আব্দুল আলমিন হজরত কিসা আলহিসামের মা মরিয়মকে বলেছেন হে ঈসা আলতামের মা মরিয়ম তোমাকে আল্লাহ তক্রব্দুল আলমীন সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে করেছে তোমাকে সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন কাকে ঈশা আলহিস্লামের মা মরিয়মকে এ আয়রাতের দ্বারা बर्तमान दुनिया ख्रिस्टाना दल पेश करारेष्टा कर मोहम्मद रसूद उल्लावी चेहर ईसा आलम मेर मर्जदा ऋषि जेहतु ईसा मा के आल्ला समस्त जगतर नारीजे ऊर्धे मर्जादा दिए अथच तस्वीरें परिष्कार लेखा ঈসা আলহ ইসলামের মাকে যে আল্লাহ সমস্ত জগতের নারীদের ঊর্ধ্বে মর্যাদা দিয়েছেন বলেছেন সর্বযুগের নারীদের নয় তার যুগের নারীদের যুগে জগতে যত নারী ছিল সকল নারীর ঊর্ধ্বে আল্লাহ মরিয়নকে মর্যাদান করেছেন আর মোহাম্মদুর রসুল্লাহর বিবেদনকে সর্বকালের সর্ব সকল প্রকার নারীদের ঊর্ধ্বে মোহাম্মদুর রসুল্লার বিবেদনকে মর্যাদান করেছেন বাংলাদেশে যে খ্রিস্টান মিশনারি আছে এদের পক্ষ থেকে একটা বই হয়েছে বইটার আরবি অক্ষরে আরি নাম লেখা হয়েছে আবার বাংলা করেতার্তর জোমাও লেখা হয়েছে বৈঠক আর্মি নাম হলিক জন্নাত আলান কুর বাংলা অর্থ লেখা আছে বাংলায় যাওয়ার পথ নামটা দেখতে কোন মুসলমান মনে করবে বইটা খ্রিস্টানদের লেখা কি নাম্বইয়ের কোরআনের আলুকে জানাতে যাওয়া এই বইয়ের মধ্যে হজরত ইসা আলহ সালাম সম্পর্কে ইসা আল তুমের মা সম্পর্কে কোরআনে যে সমস্ত আয়াত আছে এই আয়াতগুলিকে ধারাবাহিকভাবে উল্লেখ করে অপব্যক্ত করেছে অপরক্ষের মাধ্যমে সাব্যস্ত করেছে ঈশা আলহিসের মা সর্বযুগের সারা দুনিয়ার সর্বযুগের সফল না রয়েছে বেশি মর্যাদার অধিকারী এবং ভগবত ঈশা আলহ ইসলামের মতবাদ কি আমত পর্যন্ত জন্য বলবৎ ইসা আলি ইসলামের মতবাদ বলতে কি বোঝায় সেই কোরআনের আলোকে জান্নাত যাওয়ার পর বলিয়ে খ্রিস্টানেরা লেখেছেন ইসা আলহিসের মতবাদ আল্লাহ পাকুল আলমিন আদম আলহি সালামতিকে নিয়ে হজরত আদম আলহি সালামতিকে নিয়ে ইসালতামের পূর্ব পর্যন্ত যত নদীর অসুল দুনিয়াতে পাঠিয়েছেন মানুষের সন্তান হিসেবে জন্ম দেওয়ার মানুষ পিতার অঙ্গে জন্ম দিয়া যত নবীর সমস্ত নবীর পুরাণেরা লোক জন্মাতে যাওয়ার পথ বলিয়া লেখে খ্রিস্টানেরা ইসা আলহী ইসলামের পূর্ব পর্যন্ত আদম আলিস্তান থেকে নিয়ে আল্লাহ যত নবীর রসুল পাঠিয়েছেন দুনিয়াতে সমস্ত নবীর রসুলগঞ্জ জন্মগত পাপিষ্ট জন্মগত এবার বুঝলেন কিলাম পরিষ্কার ভাবে নবীগঞ্জকে গুণাদার মনে করা মুসলমানি আকিদা না ক্রিস্টানি আকিদা মুসলমানদের বিশুদ্ধ আকিদা হল সমস্ত নবী রসুলগণ আজীবন নিষ্পাপ কতদিনের নিষ্প আজীবন কোনোদিন একটি গুণাও করেন নেই কোনদিন একটা গুণাও করেন নেই এটা হল মুসলমানদের বিশুদ্ধ অকিদা প্রকান্তরা খ্রিস্টানদের আকিদা কি সমস্ত নবীন জনগত ভাষ্ট লেখে সমস্ত নবীগণের প্রথম নবী আদম প্রথম নম্বরের ভবিষ্ঠ কোন কোরআনের আলুকে জন্মাতে দেওয়ার পত্রী এজন্য পত্র মানুষ যেহেতু জন্মগত ভবিষ্ঠ মানুষের বংশে যে নবী জন্মগ্রহণ করে সেই নবীও মানুষের বংশের জন্ম গ্রহণ করার কারণে নবী উভয় জন্ম হতো সুতরাং এক পাপিষ্ট অন্য পাপিষ্টকে পাপ থেকে বারণ করার পক্ষে কোন ঝুঁকি নাই নবী নিজেই মবিষ্ট উন্ম আবার পাপ থেকে বারণ করবে কিভাবে তাই আল্লাহ তক এবার সিদ্ধান্ত নিলেন আর মানুষের সন্তান নবী নয় এবার পুজার সন্তানকে নবী বানাবেন আল্লার এই সিদ্ধান্ত মোতাবেক হজরত ইতা আলহিসামকে কোন মানুষের অবশ্য জন্ম না দিয়া আল্লাহরুল আলমী নিজের অর্বসে জন্ম দিয়েছেন এই একজন মাত্র নবী নিষ্প তা মানুষের করে জন্মগ্রহণ না করে সরণ আল্লাহর করে জন্মগ্রহণ করার কারণে সমস্ত নবী রসুলগুলের মধ্যে একজন নবী হওয়া গেল নিষ্প তাও মানুষের গড়ে জন্য হওয়া কারণে না স্বয়ং আল্লাহর গরেন তাদের আকৃদামতে তাদের বিশ্বাস পড়তে ঈসা নবী নিষ্প হলেন মানুষের বংশে জন্য হওয়া কারণে না আল্লাহর বংশে জন্য হওয়ার কারণে তাদের আকিদার নাকি আমাদের আকিদার তাদের আকৃতামাতে ঈসা নবী নিষ্প হলেন কিভাবে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 तै आल्लर का दरखास्त करल हे आल्ला तुम निजे तो न मानुषर गुष्ठी कहीं जन्म दे आमा के कबाब सूतर एपमुत करा जीतु दया करीजे जन्म दिए सुतरा उन्नतर मध्यम पर्त जरा तुम सन्तान विश्वास कर এদের জীবনের সকল পথ একটা উসিলায় মাফ করে দেয় সেই উশিলাটা হল আমি যন্ত্রণাদায়ক মৃত্যুকে বরণ করে নেবে সিমিতে ঝুলন্ত অবস্থায় হে আল্লাহ তোমার পুত্র হয়ে আমি সিমিতে ঝুলে যন্ত্রণাদায়ক মৃত্যুকে আমি বরণ করে নিলাম এই মৃত্যু যন্ত্রণার বিন্দু কেউ পর্যন্ত আমাকে যারা তোমার পুত্র বিশ্বাস করবে এদের জীবনে যত অপরাধ করবে সমস্ত অপরাধ অগ্রিম মাফ করে দেয় এইসবগুলি কথা পুরানের আলোকে যাওয়ার আছে পিতা আল্লাহ তক্রাব্দুল আলমিন যিশুখ্রিস্টের এই মুাদ কবুল করলেন তাই যীশুখ্রিস্টকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে এবং এই নির্মল কর্তবয়ের হত্যাকাণ্ডকে তিনি বরণ করে নিয়েছেন তাতে যারা কিয়ামত পর্যন্ত আল্লাহর পুত্র বিশ্বাস করবে তাদের সকল অপরাধের অগ্রিম কাপ্পারা হিসাবে সুতরাং কিয়ামত পর্যন্ত গত মানুষ বিশ্বাস করবে যিশুখ্রিস্ট আল্লাহর পুত্র যারা জগতে যত অপরাধ প্রব দেখেন ভবিষ্যতে মা পাবে না অগ্রিম মা ফাইবেছেন অগ্রিম মা ফাইরেছে এই আকিদার উপর এই বিশ্বাসের উপর গোটা খ্রিস্ট ধর্মটা প্রতিষ্ঠিত খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকিদান এবার বলুন যে খ্রিস্টানদের ধর্মের ফাউন্ডেশন এই আকিদার উপর যে আমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত অপরাধ করি না কেন যিসুকে আল্লার সূত্র বিশ্বাস করার কারণে আমার সকল পা ক্ষমা করে দেওয়া হয়েছে এই খ্রিস্টানেরা দুনিয়াতে পুরো অপরাধ করতে এই করবে এই পতাকা বুঝলে এত জ্বলন্ত অপরাধ কোন রকমের আইনগত বৈধতা না থাকা দুশোর খ্রিস্টান বাহিনী ইরাকের ওপর এই অবানসিক গুলব নির্যাতন কেন চালাল এই প্রশ্নের জবাব পরিষ্কার যত নারী নির্যাতন করি না কেন যত গুলাবে বিচার করি কেন যতক্ষণ চালাবি করি কেন সারা দুনিয়ায় যত সন্ত্রাস চালাই না কেন আমাদের সকল সরাব অগ্রিম মাস হয়ে গেছে সুতরাং খ্রিস্ট ধর্মটা সন্ত্রাসের ঘর ভিত্তি স্থাপিত বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা বিশ্বাস সন্ত্রাসী করো এদের ধর্মের ফাউন্ডেশন এই প্রকার যত রূপের অপরাধ করো এক সবগুলি হয়ে গেছে যে ধর্মাবলম্বীরা বিশ্বাস করে জীবনে যত ভাব করি না কেন সব কাজ হয়ে গেছে এই ধর্মাবলম্বী তুমি রূপমের অপরাধ করতে চিন্তাভাবনা করবে সুতরাং খ্রিস্টানেরা হল জাতি সন্ত্রাসী এবার মুসলমানেরা কি শুনে দিলেন মুসলমানের নবী মোহাম্মদুল্লাহাম উন্মত কেন নিজের কলিদত্তরা ভাতে মা কে বলেন অন্য উন্মতু পাত্র নিজের ঔরজার সন্তান হাতে বাঁচিয়েছে নিশি মহব্বতের পাত্র নাম নবী করিম মোহাম্মদ হোসেন নিজের রক্ত নিজের শরীরের অংশ নিজের কলিলের টুকরা পাপেমা নবী আল্লাহ থেকে বলেনবীর ঘরে জন্মগ্রহণ করেছে বলে এই তুমি আল্লাহর কছে না যাত না আল্লাহর কাছে না হলে দুনিয়াতে তুমি নিজেরা যাতের ক্ষেত্রে চলতে হবে যে মুসলমান বিশ্বাস করে নবীর বড় জন্ম হলে পাপের সজা আল্লাহর কাছে মুখ করতেই হবে নবীন বড় জন্ম হলে নিজের পাপের পৎপরিহার না করলে আল্লাহর কাছে নজর পাওয়া না এই ইসলাম ধর্ম সন্ত্রাসী না যে খ্রিস্টানেরা বিশ্বাস করে জন্মের আগেই আমার স্বচ্ছ করে ভরমা হয়ে গেছে সেই খ্রিস্টানের সন্ত্রাসী সুতরাং ইসলাম ধর্মের মূল বৃত্তির সাথে সন্ত্রাসীর কোনো সম্পর্ক নাই সন্তোষের দিক থেকে খ্রিস্টব প্রতিষ্ঠিত হয়েছে কোথায় কোথায় অনেক দূরে চলে গেলাম পরবর্তী এবার মূল আলোচনার যাই খ্রিস্টবদের লেখা এই বোম যাওয়ার ঈশার ইসলাম সম্পর্কে আল্লাহ কোরআনে দে আয়াত নাজিল করেছেন ঈশা আল মা মরিয়ম সম্পর্কে আল্লাহ আয়াত তাজিল করেছেন সবগুলি উপেক্ষা করে বলিয় প্রমান করেছে ঈশাআ ইসলাম সকল নবীর চেয়ে শ্রেষ্ঠ নবী ঈশা আল ইসলামের মা মরিয়ম জগতের সর্বযুগের সকল নবীর ছে শ্রেষ্ঠ নবী বলি ওস্তফা কি আলাম ইসা ইম অতকে এই আয়তের তসিমের লেখা আছে অত কিছা ইস্তমের মা মরিয়মকে আল্লাহ তক্রব্দুল আলমিন তার দিদির সকল নারীদের উপর আলাদা মর্যাদা দান করেছিলেন আর মোহাম্মদুর রসুলের দিনদের সুন্দর আল্লাহ বলেন দেবতের কুনুটিদের কুন নারী হে মোহাম্মদুর আপনাদের সমমর্যাদা সম্পন্ন নন সর্বযুগের সকল নারী উর্ধে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহর দিবিদনকে আলাদা মর্যাদান করেছেন এটা আলোচনার দ্বারা আমরা কি আমাদের নদীর দিদিগণ কোন যুগের সকল নারী চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী সর্বযুগের সকল নারীর চেয়ে মোহাম্মদুর রসুল উল্লাহ ছোল্সুলের দিদিগণ সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী তারপরে বলেন ইলিত্য পারি তুমাত হে নবীর মার দেওয়া এই মর্যাদা তোমাদের নিজেদের কার্যকলাপের দ্বারা সংরক্ষণ করতে হবে আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে হে বাবির বিদিরা হে মোহাম্মদুল রসমুল্লাহ স্মুল্লাহমের স্ত্রীগণ হে সমস্ত মমিন মুসলমানের মা আল্লাহর শাস্তির ভয় যদি তোমাদের অন্তরে থাকে তাহলে আল্লাহ প্রবত্ত মর্যাদা তোমাদের নিজেদের আমলের দ্বারা নিজেদের কার্যকলাপের দ্বারা রক্ষা করতে হবে মর্যাদা রক্ষার একটা পদ্ধতি রমজি আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে আলাদা যে মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রক্ষা করার একটা পদ্ধতি হলো ভিন্ন পুরুষের সাথে নদীর সুরে কথা বলতে পারেন এখানে কথাটা পরিষ্কার বোঝার জন্য ভিন্ন পুরুষ বলতে চিন যায় তা আগেই পরিষ্কার বুঝে দিতে হবে যে পুরুষের সাথে যে নারী শরীয়তের বিধানতার বিয়া হতে পারে এই পুরুষটা এই নারী ভিন্ন ভিন্ন পুরুষ পর পুরুষ বেদানা পুরুষ যে নারীটাকে শরীয়তের জীবন মতো যে পুরুষ দিয়ে করতে পারে এই নারীটা ভিন্ন নারী পর নারী নারী কোন শব্দ দিয়েছিল বিম্ন নারী পর নারী নারী কোনটা করলে স্বর্ণ বোন পর নারী এবার বলুন চাচা তোবাইয়ের জন্য চাচা তো বোনকে বিয়ে করা চিকা শিখ ঠিক আছে তাহলে চাচা তো ভাই চাচা তো বোন দুজন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর গুরুষ তর নারী বরপুরুষ ভাই খালাতো বোন বিয়ে হতে পারে কিনা তাহলে তারা বুঝলেন পরস্পরে আপন নারী আপন পুরুষ না পর নারী পর পুরুষ মামা তোলাই সোফা তো বোন সোফা তোমায় মামা আপন নারী পুরুষ না পর নারী পর পুরুষ এবার বলুন বড় বাই মারা গেলে দেবর বাবুকে বিয়ে করতে হবে কিনেন বড় বোন মারা গেলে दुलबाबाई शाली कैरिया करतेमर बाबी संपर्क की शाली दुलबाई पर नाली भरपुरुष अल्लाह बोर पर पुरुषेबूरस कथा बोलते पर अल्लाह तुमदा मर्यादा दान कर अल्लाहर मर्यादा जमीन संरक्षण करते चाओ আল্লাহর ভয়াবহ শাস্তি থেকে যদি রেহাই পেতে চাও তাহলে হে নবীর বিদীন আর সমস্ত মুসলমানের নারীগণ আগেই বলেছি ডাইবে সম্বোধন করা হয়েছে নবীর বিদিগণকে আর ইনডাইভেক্ট সম্বোধন করা হয়েছে সমস্ত মুসলমানের নারীগণকে সুতরাং তর্গমা হবে এভাবে হে নবীর বিদিগণ আর মুসলমানের নারীগণ তোমরা যদি আল্লাহ প্রদত্ত আলাদা মর্যাদা সংরক্ষণ করতে চাও এবং আল্লাহ ভয়াবহ শক্তি থেকে যদি রেহাই খেতে চাও তাহলে পরপুরুষের সাথে মধুর সুরে কথা বলতে পারে না মুসলমানের নারীরা পরপুরুষের সাথে কি কথা বলতে পারে না মধুর যদি কথা বলার দরকার আল্লাহ বলে বলতে পারে নয়সে যদি কোন পর নারী দরকার পড়ে সাথে কথা বলার যদি কোন পরপুরুষের দরকার পরে পর সাথে কথা বলা তাহলে কথা বলতে পারবে না না মদুর সরে পারবে না দরকার হলে কথা বলতে পারবে কিন্তু মদুর সোরে কথা বলতে পারবে না তুমি আর কত নম্বর আয়াতে আল্লাহ বলেন সুরাই হাজারের বত্রিশ নম্বরের বত্রিশ পরে কথা বলতে পারবে না আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন সেই মর্যাদা রপ্তাহ হবে কি যাবে রক্তা হবে না তারা বিদ্রহ দিয়েছেন আল্লাহ বলেন যদি কদির পর নারী সাথে নদীর সুড়ে কথা বলে তাহলে ওই পুরুষটা এই নারীর কণ্ঠস্বরের মদির যে আকৃষ্ট হয় এই নারীর প্রতি মুি হয়ে নারীর প্রতি মুভি হয় মানুষ জন্য নারীর প্রতি মুভি হয় মানুষ না অপকর্মের জন্য স্যার মর বক্তি দাঁড়াল পর নারী পরপুরুষের সাথে মদুর সুরে কথা বললে পর নারীর নদীর কন্টক্টর ভিন্ন পুরুষের কানে পৌঁছলে আল্লাহ বলেন সেই ভিন্ন পুরুষ এই নদীর সুরের আকর্ষণে এই নারীটার সাথে অপকর্ম করতে লিভি হয় অপকর্মের লুভ এই পুরুষের অন্তরে জাগ্রত হয় ারীর মধুর কণ্ঠস্বর ফুরলে পুরুষের অন্তরে ওই নারীর সাথে অপকর্ম করার লুক জাগে লালে কার অন্তরে লোক যাবে পুরুষের কারণ নারীর প্রতি কিসের লোক জাগে অপকর্ম করার লোক জাগে কেন যাবে মধুর করে কথা বলার কারণে কে বললে এখন যদি কোনো লিখে বলে আমার মনে হয় যাবে না তবে এই মুখ্যাই সত্যবাদী আর কোরআন সুরাই হাজারের বত্রিশ নম্বর আয়াতটা মিথ্যা সুরায় আহানের বত্রিশ নম্বর আয়াতে বলেন পর নারী পরপুরুষের সাথে মজুর সুরে কথা বললে এই পুরুষের অন্তরে মুরুপ জাগে এই নারী যার সাথে অপকর্ম করা আল্লাহ বলে যাবে সে বলে যাবে না সুতরাং তার কথা আল্লাহর কথা জান আপনারা কোন সিদ্ধান্ত যারা বলুন আল্লাহর কথা সঠিক তাহলে যত নারী যত বর পুলিশের সাথে নদীর কথা বলে অন্তরে করার এই আল্লাহ কোরআনে করেছেন তলামি সত্য করি সত্য যারা বলে আমাদের লোক বলা বলে আমাদের অন্তরের অনুষ্ঠ যাবে রায়রা মৃত্যু আল্লাহ মুখ্য সিদ্ধান্তে যাবে আল্লাহ মৃত্যু রায়রা মৃত্যু যেতে হবে আমি জিজ্ঞেস করি আপনাদের ভিন্ন নারী ভিন্ন কোন যুবতী একে অহরকে দেখলে অহরের আকর্ষণ না এতে হয় এর মধ্য পঞ্চতর প্রতি আকর্ষণ দেবে না এর পড়ি সে বলে না এর মানে যাওয়ার তার জি আগুনের পরশে গেলে বলে না জি যে জি আগুনের পাশে দিলে বলে না এটা কি না ভাত যে পুরুষ ভিন্ন নারীর পুরুষ করছে তার ইয়ান বলে না তার মনে নারীর প্রতি দুর্বলতা আসে না এই মুহূর্তে পুরুষ না পুরুষ আমার পুরুষ হয়ে গেছে আর যদি বলো আমার দি ভত্তর আমার কাছে গেলে এবার বলুন আপনার বিবির মধুর পঞ্চোত্তর ছিল সেই স্বরের মনে আকর্ষণ জাগল আপনার বিবির সাথে অপকর্ম করতে। এটা আপনার দিবির জন্য সম্মানজনক অসম্মানজনক এই অসমানে মুসলমান প্রতি বর্তমান সমাজের কতজন মুসলমানের অন্তরে আছে আমার বিবির মধুর পঞ্চোত্তর ছিল তিনপুরুষ আমার দিদিকে উঠবোক করা নিয়ম আশা করে এতদিন মুসলমানের নারীর জন্য আল্লাহ করেন না সুতরাং মুসলমানের নারীর মান মর্যাদা রক্ষা করার যে ব্যবস্থা করে দিয়েছেন এর ছে ভাঙাঘরে জোরের কথা এর সমানের ব্যবস্থা একমাত্র প্রধান ছাড়া না। সুতরাং নারীর যতার্থ মর্যাদা দেয় মাত্র। মুসলমানের নারী একমাত্র যত মর্যাদা দেয় একমাত্র তাহলে বিন্দু নারীর যদি কোন দরকার হয় বিন্দুকে কথা বলার আল্লাহ বলছেন দুছি রে বলবে কর্তকরে বলবে এমন আওয়াজে কথা বলবে যে আওয়াজে তুমি আকর্ম নাই যে আওয়াজে নাই তাহলে তোমার সাথে নারীদের মর্যাদা সংরক্ষণের জন্য ব্যবস্থা দিয়েছেন এর একটা ব্যবস্থা হলো মুসলমানের নারী মজুর সুরের গান পুরুষকে শোনাবে গান শুনে শোনাবে না শোনাবে নাচ শোনাবে না কোরআন তেলাও শোনাবে মদুর তীর শোনাবে না রেখে পথার মাধ্যমে হোক গানের মাধ্যমে হোক নাচের মাধ্যমে হোক কোরআন তেলাও ম্যাডামে হোক মুসলমানের নারীর মদির খন্ডত্তর কোন ভিন্ন পুরুষকে শুনতে দিতে পারে না জেনারিয়ত্ত মর্যাদাকে রক্ষা করতে চায় এদের মুসলমানের নারীদের জন্য ব্যবস্থা নেই না চট্টগ্রামের আছে হাঁটা মুসলমানের নারী বল মস্তিদার ই নাম হওয়ার ব্যবস্থা নেই না মস্তিদার কোন নারী নোয়া জুন হওয়ার ব্যবস্থা নেই নাম হওয়ার ব্যবস্থা নেই কারণ নোয়ার জুন আগাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে মুসল্জিদের নামাজ পড়াবে কোরআনকে নামাজ পড়বে কর্কস করে নামদুর করে এবার বলুন একটা মসজিদের ইমাম যদি আমার জুমকে বানানো হয় আপনার জুমকে বানানো হয় তখন এটাকে মসজিদের ইমাম বলতে হবে না ইমাম বলতে হবে ইমান ইমাম ই যখন মেহরালে দাঁড়িয়ে